সালাম মহান হসদিল্লা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 দান করা চেয়েছেন সাহাবাইকার থেকে আবু ওকর আল্লাহ তালহন কী করেছেন তার সমুদয় সম্পদ দান করে দিয়েছেন উমর রদি আল্লাহ তালন অর্ধেক সম্পদ দান করে দিয়েছেন উমর রদি আল্লাহ একটা ধারণা ছিল যে আমার তো এই বর্তমানে সম্পদ অনেক আমি এইবার হয়তো এই নেকামলের মধ্যে প্রতিযোগিতায় আবু ওকর রদি আল্লাহতালহন থেকে অগ্রসর হয়ে যেতে পারবো আবুক রাসুল সাল্লিয় সাল্লামের হাতে উভয়ের সাদাকা যখন পৌঁছেছে উমর রাজি আল্লাহ রাজি আল্লাহ জিজ্ঞেস করেছেন যে তুমি কি পরিমাণ নিয়ে এসেছ তিনি কি বলেছেন অর্ধেক নিয়ে এসেছি আবু বকরদ্দি আল্লাহ তালনুকে জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে আমার সমুদয় সম্পদ নিয়ে এসেছি অথচ হয়তো আবু ওকরি আল্লাহ তালাহুর সমুদয় সম্পদ উমর রাজি আল্লাহ তালনুর অর্ধেক সম্পদের পরিমাণ কি হবে না সমান হবে না তো এখানে বিবেচ্য বিষয় এখানে লক্ষণীয় বিষয় কে কত ডুকু কি পরিমাণ নিয়ে এসেছে এটা না ও কররাদ তালন সমুদয় সম্পদ নিয়ে এসেছে কত ডুকু তার আছে না আছে সেটা বিষয় না আর উমরদ্দ্লাহ তখন কি করেছেন অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন কত টাকা নিয়ে এসেছো কতটি ঘোরা নিয়ে এসেছো কতটি উঠ নিয়ে এসেছ সেই প্রশ্ন হয়নি তখন উমর রাহ তালন বললেন যে এর এরপরে বুঝতে পারলাম আমি যে কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতায় নেকামলের ক্ষেত্রে আবু আবহাওয়ারের চেয়ে অগ্রসর হতে পারবো না আমি তার ইচ্ছা ছিল আবু অকর রাজি আল্লাহতালহর সাথে নেকামলের প্রতিযোগিতায় কি হয়ে যাবেন অগ্রসর হয়ে যাবেন আর মনে মনে একটা ধারণা ছিল যে কোনো সময়ই তো পারিনি এইবার হয়তো আমি কি হব তার থেকে অগ্রসর হয়ে যাবো কারণ আমার এখন সম্পদনিক অনেক বেশি আবহাওয়ারের সেই পরিমাণ সম্পদ নেই কিন্তু এখানেও কেই বাজি জিতে গিয়েছেন আবু বকর আল্লাহ তাহলে বুঝা গেল তাদের মধ্যে একটা কি ছিল প্রতিযোগিতা ছিল কি ব্যাপারে আল্লাহ বান্দাদেরকে উৎসাহিত করেছেন জান্নাতের বিবরণ দেওয়ার পরে জান্নাতের পানীয় এই নিয়ামত রাজির আলোচনার পরে আল্লাহ কি বলেছেন ওফিদা আলিকা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 পাফির রু ইল আল্লাহ তোমরা দ্রুত পলায়ন করো কারদিকে আল্লাহর দিকে এরার এর অর্থ হলো তোমার সাথে কেউ আছে নানা আছে সেটা দেখারও কি নেই অবকাশ নেই তুমি কি করতে থাকো দৌড়াতে থাকো পলায়ন করতে থাকো পাফির রু ইল আল্লাহ কার দিকে দৌড়াও আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর আজাব থেকে আল্লাহ তাল্লাহার গুসা থেকে আল্লাহ তালার অসন্তুষ্টি থেকে আল্লাহ সন্তুষ্টির দিকে জান্নাতের দিকে নিয়ামতের দিকে দৌড়াও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 কুল্লি সেইন ইদা রাহ তুম বা যে আল্লাহ তালা সব বিষয়ে বিষয়টাকে উন্নত করা কামনা করেন এহসান মানে একেবারে এটাকে শানদার বানানো উন্নত থেকে উন্নত বানানো কি যদি তোমরা একটা জন্তু জবাই করো এটাকেও উন্নত ভাবে ধারালো ছড়িয়ে দিয়ে কি করো জবাই করো এখানেও যেন একটা উন্নত আর্ট থাকে বোতা ছড়ি দিয়ে পুষিয়ে পুষায় পুষায় এটা কষ্ট দিয়ে মেরো না জবাই জবাই কোনো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 সেটা সেই পরিমাণ কি হবে উন্নত হবে কয়টা বস্তু তিনটা এখলাস এখলাসের অভাব কি আছে বিভিন্ন স্তর আছে এখলা যে যত বেশি খালেজ বানাতে পারবে নিজের কাজকে তত বেশি কি হবে উন্নত হবে নফল এবার বন্দিগিগুলো যদি মানুষকে দেখানোর জন্য না করে তারপরেও প্রকাশ করে প্রকাশ্যে করে নফল জিকির নফল দান আল্লাহর জন্যই করেছে তাহলে প্রকাশ্যে করলে যে সবাব পাবে পুরস্কার পাবে গোপনে যদি করে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 শুধু জায়েজের উপর যে আসে তার কাজটা বেশি উত্তম হবে না উত্তমের উপর যে আসে তার কাজ বেশি উত্তম হবে এই সুন্নতের শূন্যতের যেই পরিমাণ নিকটবর্তী হবে কোন কাজ এটা সেই পরিমাণ শানদার হবে সেই পরিমাণ উন্নত হবে সেই পরিমাণ মর্যাদার হবে সকালে একটা ঘটনা আলোচনা করেছিলাম মুজদ্দি আল ফেসানি রহিমাহুল্লার যে তার সমসাময়িক বুজুর্গ ছিলেন কে শেখ আজা বাকি রহিমা উল্লাহ তিনি এনতেকালের সময় মুরিদদেরকে বলে গেছেন যে আমার এন্তেকালের পরে তোমরা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 মাটির মধ্যে রেখে রাখতে বলছেন রাখার পরে স্থির হয়ে পড়ছে সব তখন তিনি বললেন যে দেহ তোমার অন্তর্কে অন্তরক্ষেপে উঠেছে যার কারণে তোমার দেহ প্রকম্পিত হয়েছে আর এর ফলে আল্লাহ তালার ভূমিকেও প্রকম্পিত করে দিয়েছেন এটা তোমার একটা কারামত আমি যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা ঈসা আলাই ইসলামের মোজাজা কারামত হিসাবে আমাকে দান করবেন মুর্দারগুলো উঠে আল্লাহর সাক্ষ্য দিবি তার হিন্দুর কবরের মুর্দারগুলো উঠে যদি সেই ঘটনাটা ঘটে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 নিজেদের পক্ষ থেকে মুজাদ আলফে সানি রহমাউল্লা এই সংক্রান্ত আর অনেকগুলো উক্তি আছে তিনি বলেছেন যে ফরজ এক টাকা জাকাত দেওয়া কোটি টাকা নিজের পক্ষ থেকে দান করার চেয়ে এর মর্যাদা বেশি এটা শরীয়তের হুকুম অনুযায়ী সরাসরি দুই রাকাত তাহাজুদের নামাজ পড়া নিজের পক্ষ থেকে হাজার রাকাত হাজার রাত নফল পড়ার চেয়ে কি বেশি মূল্যবান যেটা আসলে রাসুদাল্লাহ এর সুনত মাফিক হবে এটা কারণ রাসুলসল্লাহ ইসলাম ছিলেন আল্লাহ তাহালার সবচেয়ে প্রিয় তাহলে রাসু সাল্লাহসাল্লামের জীবনের মধ্যে যা ঘটেছে আল্লাহ তাল্লাহার কাছে এর চেয়ে প্রিয় পৃথিবীতে আর কোনো রূপ নেই যে কোনো ক্ষেত্রে আবাদতের ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে আল্লাহ তাল সবচেয়ে প্রিয় ব্যক্তি দিয়ে আর রাসুলাম প্রিয় হয়েছেন কি আল্লাহ তাল্লাহার এই প্রিয় কাজগুলোর মাধ্যমে তিনিও প্রিয় ছিলেন তার দ্বারা কাজগুলো হয়েছে কি সবচেয়ে প্রিয় কাজ এই জন্য আল্লাহাল প্রিয় হওয়ার জন্য আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে মানো যে যে পরিমাণ নিজেকে রাসুল সাল সাথে মিলাতে পারবে সে সেই পরিমাণ আল্লাহর কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে রাসুল হবাহু রাসুল সাল্লাই এর পন্থা তরিকা এর বিপরীতে গিয়ে তুমি আল্লাহর মহব্বতের দাবিদার মহাব্বত সত্য হয়ে থাকলে তুমি রাসুলের কি হতে অনুসারী হতে রাসুলের অনুসরণ করতে তুমি এই অনুসরণের ক্ষেত্রে গিয়ে তুমি হাজারো যুক্তি হাজারোয় পারিপার্শ্বিকতা সেইগুলো কি না। লক্ষ্য না। বাস্তবে পৃথিবীতে মুসলিমরা যত দিন দিনকে এইভাবে ধরে রেখেছিল যে সব কিছু থেকে চোখ বন্ধ করে দিনকে প্রাধান্য দিয়েছে তারা উন্নত থেকেছে আর যখনই তারা পারিপার্শ্বিকতা বিভিন্ন কিছু দিয়ে প্রভাবিত হয়ে পড়েছে এবং এই প্রভাবিত হয়ে দিনের মূলকে কি করছে ছেড়ে দিয়েছে বিভিন্ন স্বার্থে বিভিন্ন কৌশল চিন্তা করে তখনই তারা চূড়ান্ত পর্যায়ে গিয়ে কি হয়েছে ব্যর্থ হয়েছে এর একটা সাধারণ উদাহরণ দেখেন খিলাফত এর পতনের পর আবার মুসলিমদের সেই উন্নত অবস্থাকে ফিরিয়ে আনার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর আনাচে কানাচে কত শত শত হাজার হাজার আন্দোলন হয়েছে বিভিন্ন ধরনের কী কর্মকাণ্ড হয়েছে হয়নি উদ্দেশ্য কি ছিল মুসলিমদের আবার সেই গৌরবান্বিত অবস্থাটাকে কী করা ফিরিয়ে আনা কতভাবে চেষ্টা করা হয়েছে আমাদের দেশেও কত রাজনৈতিক দল কত জমাত হয়নি কিন্তু আসলে পৃথিবীর কোথাও কি সেই অবস্থানটা ফিরে এসেছে অন্য কোনো প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তালা রাসুসাল আলী আসসালামকে যেই পদ্ধতিটা দিয়েছিলেন দিন প্রতিষ্ঠার জন্য সেটা কি ছিল কেতালের পথ দিনের সব কিছু সুরক্ষার ব্যবস্থা কি প্রতিহত ব্যবস্থা না উমির তনাস আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ লাহা ইল্লাহ গ্রহণ করবে সালাত আদায় করবে জাকাত দিবে মানে ইমান গ্রহণ করা ইবাদতবন্দি গী আল্লাহর জন্য হওয়া এবং তাদের মহামালাত জীবনযাপন এটি এগুলো কার নির্দেশ অনুযায়ী হওয়া আল্লাহর জন্য হওয়া এই বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য আমাকে কিসের নির্দেশ দেওয়া হয়েছে মুসলিম শরীফের পরিষ্কার যে কেতালের নির্দেশ দেওয়া হয়েছে কিসের জন্য পুরা পৃথিবীতে কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য সালাদ প্রতিষ্ঠিত করার জন্য জাকাতের বিধান চালু করার জন্য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 কি একটা অবস্থা নামাজি বাড়তেছে মুসল্লি বাড়তেছে বিভিন্ন ধরনের এসলাহী লাইন বা বিভিন্ন এই দায়ীদের দল বাড়তেছে কিন্তু আবার বদিনীও কি হচ্ছে অথচ কথা ছিল কি যে দিনের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বদিনী কি হয়ে যাবে দূর হয়ে যাবে বরং বদিনী দিনদিন দিন আরও বেশি মানে ঝাঁকায় বসতেছে আরও বেশি সুদৃঢ় হচ্ছে এক সময় তো বদিনীর বিরুদ্ধে প্রকাশ্য কথা বলা গেছে এখন কথা বলাও আর কি নেই অবকাশ নেই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 এই মসজিদের ভিতরে নামাজ পড়া যায় না কিছুর কারণে গান আওয়াজের কারণে এটা কি মাসজিদ আল্লাহর ঘর নয় আল্লাহর ঘরে আল্লাহর বন্দার আল্লাহরের বাবন্দি কী করবে স্বস্তিতে করতে পারবে না আপনি বলবেন নিষেধ করবেন ওদেরকে আপনি কি হয়ে যাবেন সংকীর্ণমনা হয়ে যাবেন আপনি জঙ্গি হয়ে যাবেন আপনি গুড়া হয়ে যাবেন আরও কত কিছু ট্যাগ যে আপনার উপর লাগবে এসে আর পাত্তাই দিবেন আপনি তো বলবেন এমন কি বল এখন আর বলারও সাহস নেই এক জুমার দিন ওই ঘুরি না ঘুরিউরানের এক জুমার দিন এক মসজিদে নামাজ পড়তেছি আল্লাহ জুমা আবার ঘটনাক্রমে সেই দিন কি ওই যে ঢাকা এটা আপনারা জানেন কিনা ঢাকা ঘুরিওড়ায় একদিন কি দিন জানি বলে কি কয় আল্লাহ ঘান বাদে প্রতিটা সাদে সাদে সাদে নামাজের সময় পড়া যাচ্ছে না নামাজ জুমার নামাজ ইমাম সাহ বললাম যে ইয়াবো করেন কমপক্ষে এই সময়টা বন্ধ রাখতে ওদেরকে বলেন ইমাম সাহেব বলতেছে যে শুনবে না বলে লাভ নেই যাই হোক পরে আমরা দুইজন মুসল্লিকে বললাম সভাপতি বললাম যে দেখেন এই অবস্থায় কিভাবে নামাজ পড়া তারপরে সভাপতি যেহেতু স্থানীয় তারা গিয়ে বলছে যে সেই সময়ের জন্য কি রাখছে একটু বন্ধ রেখেছি কিন্তু এটা কেমন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর না তারা কি করতেছে নাম মুসলমান আল্লাহর ঘরটাকে মাথায় রাখছে যেখানে কথা বলা জুড়ে কথা বলা কি নিজের সেখানে গান বাজদের রাত অর অস্তাছে এখানে কোরআনতাল অত স্বস্তির সাথে করে যাবে না নামাজ অস্বস্তির সাথে করা যাবে আর নাই পড়ুক মসজিদ পবিত্র জায়গা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 যতক্ষণ পর্যন্ত লাল হক কি না করা হবে নষ্ট না করা হবে লাল্লাহার হক নষ্ট করা কি মা আসিল্লা আল্লাহ না কাজ ব্যাপকভাবে হবে আর এটাকে প্রতিরোধ করা হবে না এটাকে বন্ধ করা হবে না এটা হলো লাল্লাহর হক নষ্ট করা আর এ অবস্থায় তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাল্লাহ দোয়া কি করবেন না কবুল করবেন কিন্তু আমাদের গুরুত্বটা কি যেন আমরা দোয়া করে সব কি করে ফেলব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 নামাজ পড়াই ফরজ এই শক্তিশালীর উপর শক্তিশালী হওয়া এটা ফরজ নয় এটা তো আসলে মুসলমানদের ফরজ ছিল আর আসল্লা ইসলামকে দুর্বলতা নিয়ে বসেছিলেন ইন্ম আল্লাহ আল্লাহ তালা তিরস্কার করেন অক্ষমতার উপর তোমার বুদ্ধিমত্তার সাথে শক্তি অর্জন করো আলাইকুম বিল কইসে না হাজেসের শব্দ যেমন আছে বুদ্ধিমত্তাকে তোমরা কি করো গ্রহণ করো আহাজেজ অক্ষম হয়ে কি করো না বসে থেক না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 যারা মোতাকাব্বির তার সামনে তাকাব্বর দেখানো এটাই কি যথাযথ ব্যবস্থা এটা তাওয়াজ আয়ের কিনা পরিপন্থী না বরং মোতাকাব্বিরের সামনে তাওয়াজু দেখানোটা বরং নিষেধে আরো তাকাব্বরের মধ্যে কি করা সহায়তা করা তাওয়াৎ নিজেকে বিনয়ী রাখা কার সামনে আল্লাহর সাধারণ বান্দাদের সামনে কার সামনে নয় মোতাকাব্বিরের সামনে নয় যে নিজে অহংকারী যে নিজে জালেম যে নিজে অত্যাচারী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 তার সামনে নত হওয়ার নির্দেশ কি শরীরে দেওয়া হয়েছে এর নাম এর সাথে মোতাকাব্যের হওয়া এর সামনে অহংকারী হওয়া এর সাথে একে দম্বের সাথে কি করা চ্যালেঞ্জ দেখানো এটা কি তাকাব্বুর রাসুসাল্লাহিসাম কি বলেছেন আনানিব আনাবনু আবদুল মুতালিব যুদ্ধের মাঠে রাসুসাল্লাম সিংহের মতো গর্জন দিয়ে বলছেন কি বলেছেন আমি আব্দুল মুতালিবের বেটা এটা বাহ্যিক শব্দটা কি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 এটা আসলে অজব তাকাব্যুর কিছুই না বরং এটা ফরজ আর এই প্রতিযোগিতাটা আমাদের থেকে হারিয়ে যাওয়ার কারণেই আমাদের বোঝটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই আমরা আসলে আল্লা তালা তো দিনকে এমনভাবে দিয়েছেন লিউজ হিরাহ আলাদিন এর বৈশিষ্ট্য এটাকে কেউ যদি পালন করে তাহলে এটা সব কিছুর উপর কি হবে বিজয়ী হবে কিন্তু আমরা এটা নিয়ে তলিয়ে যাচ্ছি আমরা আসলে এটাকে যথাযথভাবে কি করতেছি না গ্রহণ করতেছি না এর বৈশিষ্ট্য ছিল এটা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 কাফেরদের দাপটের ভিতরে থেকে এটা কসিন কালো সম্ভব নয় ইসলাম এটা নাই যেটা অন্যের সামনে কি হবে নত তো হবে ওয়ালিল্লাহিল ইজাতু ও রসুলহি ওয়ালিল ইজ্জত কার আল্লাহর আল্লাহর রসুলের এবং কাদের মুদের ওলা কিন্নাল মুনাফিকিন আল্লাহ কাহুন এই উপলব্ধিটা মুনাফিকদের নেয় এই জন্য মাথা ওদের সামনে নোয়াই দিতে পারে ওরা এটা কি অহংকার যে আল্লাপা এভাবে বলতেছেন যে ইজ্জত কার আল্লাহর আল্লাহর রসুলের আর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 মুমেনদের সাথে এই ইজ্জতের মধ্যে এই শক্তির মধ্যে এই সম্মানের মধ্যে অন্যরা কিনা না অংশীদার না সেই অবস্থানটা ইসলামের কাম্য তো এটা কোনো গৌরব না এটা কিনা অজব না এটা কোনো তাকাব্বুর না এটা তার যথাযথ মূল্যায়ন যে আল্লাহ তালা যেই বিষয়টাকে সম্মান দিয়েছেন সেটাকে সম্মান জনক হিসাবে গ্রহণ করা কেউ যদি গ্রহণ করতে পারে এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি। দান রাসুসাল্লাহ ইসলাম এই বিজয়ের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 বিভ্রান্ত করছি রাসুলসল্লাহ আলহাম রহমাতুল্ল আলমিন ছিলেন কিন্তু এই রহমাতুল্লামিন রাসুল সাল্লু হিসালামকে কোরাইজার চার শত যুবককে একদিনে হত্যা করে দেননি আমরা হলে রাসুদ সাল্লামামকে এই রহমতের যেন আওয়াজ শোনাইতাম এটা করা ঠিক হচ্ছে না ওই তায়েফের ওয়াজ আমাদের মনে আছে কুরাইজার ওয়াজ কেউ স্মরণে রাখেনা তায়েফের রাসুল সাল্লাহসাল্লাম তাদের জন্য কি করে নাই বদদোয়া করে নেই আরে রাসুলাম বদোয়া করে মারার জন্য তো আসেন নাই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 পদ মর্যাদা তত বেশি তত বড় বড় পদ পাওয়া যাবে কি করে বড় অংশ গ্রহণ করে কষ্ট যত বেশি হবে মর্যাদা তত বেশি হবে এইজন্য কি বলেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে যে মক্কা বিজয়ের আগে যারা যুদ্ধ করেছে আর সম্পদ সম্পদায়ী করেছে তাদের মর্যাদা আর পরে কাজ যারা করেছে এদের মর্যাদা আগের ওয়ালাদের মর্যাদা অনেক অনেক বেশি বাহ্যিক সফলতা কাদের বেশি হয়েছে মক্কা বিজয়ের আগের ওয়ালাদের বাহ্যিক সফলতা দেশ জয় হয়ে গেছে হাজার হাজার মানুষ মুসলিম হয়েছে কাদের চেষ্টার দ্বারা মক্কবিজয়ের পরের লোকদের চেষ্টার দ্বারা না কিন্তু মর্যাদা কাদের বেশি আগের ওলাতে তাইলে বাহ্যিক প্রাপ্তি আর অপ্রাপ্তির সাথে এই মর্যাদার সম্পর্ক কিন্তু আমরা এটার সাথে সম্পর্ক করেছি বাকি তিনটা যে ছিল মর্যাদার সম্পর্ক যেই তিনটার সাথে সেটাকে আমরা ভুলে গেছি এখলা সুন্নতের অনু কি হওয়া নিকটবর্তী শূন্যত অনুযায়ী হওয়া আর কষ্ট বেশি হওয়া এই তিনটার সাথে সম্পর্কিত ছিল কি হওয়া। আল্লাহর কাছে দামি হওয়া আমরা এই তিনটাকে বাদ দিয়ে দামি হওয়ার সম্পর্ক বানাইছি কিসের সাথে বাহ্যিক কি পরিমাণ হলো না হলো এটার সাথে অথচ এটার সাথে সম্পর্ক নাই। নেই ইশারা দিয়েই বোঝা যায় এটা যে মক্কা কারণ বাহ্যিকভাবে মক্কা বিজয়ের পরে যেই অভিযানগুলো হয়েছে এগুলি দিয়ে হাজার হাজার যা যাফি দিন ইল্লাহি আফা আর আসাল্লাহ আসেমের সময় এই ইসলামী রাষ্ট্রের পরিধি কতটুকু ছিল নয় লক্ষ বর্গ কিলোমিটার হ্যাঁ নয় লক্ষ বর্গ কিলোমিটার আর মহাবিয়ারি আল্লাহতালহের সময় ছিল পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলে বড় রাষ্ট্রের ইসলামী বড় মানে ভূমির অধিকারী কে ছিলেন মহাবিয়র আল্লাহতালহাম তোমার যাদা কার বেশি উনি তো সব খলে ইফা দেড়কে আবু ওখানে রাদি আল্লাহ সময়ও কী ছিল না এই পঞ্চান্ন লক্ষ বর্গ ছিল না বাইশ লক্ষ না কয় লক্ষ বর্গ ছিল এভাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে মোয়াবিরাদ পর্যন্ত পর্যন্ত পড়ছে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার পরিধি তারপরে তারও বিস্তৃত হয়েছে এখন বড় মর্যাদাটা কাদের আমাদের সামনে সেই অবস্থাটা বিরাজমান এবং ব্যক্তি হিসেবে যখন নাকি বিজয়ী হয়ে যাবে তখনও মর্যাদা নির্ভর করে এই তিনটা বিষয়ের ওপর তখনও যার যেই পরিমাণ কষ্ট বেশি হবে যার যেই পরিমাণ এখ্লাস থাকবে যে যেই পরিমাণ সন্নত অনুযায়ী চলবে সে সেই পরিমাণ কী পাবে আল্লাহ তালের কাছে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 তারা কি জানাতে যাবে না মুজাহিদ্রাই আবার সবাই এক দরজায় কি করবে না থাকবে না কেউ থাকবে এক নম্বর দরজায় আর কেউ থাকবে একশো একশো তম দরজায় এখানেও ব্যবধান হবে আর প্রতিটা দরজার মধ্যে ব্যবধান কি পরিমাণ আমরা তো দুনিয়ার মধ্যে ব্যবধান পরিমাণ বললেও তো আর বুঝবো না এই জন্য বলে দিয়েছেন বাইনা কুল্লি দ প্রতিদার দরজার মধ্যে ব্যবধান হলো আসমান জমিনের ব্যবধানের মতো আমরা আসমান জমিনের সাথে আর এর চেয়ে বেশি কি বুঝি আর যদি কিছু বলাই হয় আমরা কি বুঝবো এই জন্য এটা আমাদেরকে বলে দিয়েছেন